amat ya hadiyan bi muh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 আমি আপনাদের কাছে তা হচ্ছে চোখের কুপ্রভাব চোখের কুপ্রভাব বলতে আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাইছি সেটা হলো এই আমাদের চোখের দৃষ্টি যেমন আমাদের জন্য ক্ষতিকর হয় আরাম জিনিস দেখার কারণে অবৈধ জিনিস দেখে তৃপ্তি গ্রহণ করার কারণে এবং হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত করার কারণে এই চোখ যেমন আমাদের জন্য ক্ষতিকর হয় তেমনি এই চোখ অপরের জন্য ক্ষতিকর হয় যখন আমরা কোনো মানুষকে বা কোনো ছেলেকে বা কোনো মেয়েকে হিংসার দৃষ্টিতে দেখি তখন আমাদের এই দৃষ্টিও অপরের জন্য ক্ষতিকর হয় যাকে আমরা নজরদোষ বা নজর লেগে যাওয়া বলি নজর নজরদোষ বা নজর লেগে যাওয়া এই জিনিসটা কোরআন হাদিসের আলোকে প্রসাব্যস্ত প্রমাণিত কোরআনে আল্লাহ রবুল আলী বিন হজরত ইয়াকুব আলি সাতামের কথা উল্লেখ করেছেন তাতে এসেছে সুরাই ইউসুফের মধ্যে হজরত ইয়াকুব আলি সাত সালাম তার ছেলেদেরকে বললেন ওকাল ইয়া বোনু মিন আবুয়া বিন ওয়াহেদা ওয়াদু মিন আনকুম আবুয়া বিনোম্লাহিন ان الحكم الا لله عليه توكلت وعليه اليتوكل المتوكلون حضرت يعقوب علیہ الصلوۃ سلام তার ছেলেদেরকে যখন মিশরে حضرت یوسف علیہ الصلوۃ والسلامের কাছে পাঠিয়েছিলেন তখন তিনি তাদেরকে নসিহত করে বলেছিলেন হে আমার সন্তানেরা তোমরা একই দরজা দিয়ে প্রবেশ করবে না একই দরজা দিয়ে তোমরা ঢুকবে না ودخلوا من ابواب متفرقه বরং তোমরা বিভিন্ন দরজা দিয়ে ঢোকার চেষ্টা করবে সমস্ত ব্যাপার আল্লাহর হাতে তিনি ছাড়া কেউ বিধান জারি করতে পারেনা তিনি ছাড়া কেউ হুকুম দিতে না। আলাইহিত আবাকাল আমি তার উপরে ভরসা করি ও আলৈহে ফালি এটাওয়াকল মোতাব কিলুন যারা ভরসা করতে চায় তারা যেন আল্লাহর ওপরেই ভরসা করে ইবনে কাসির রাহমেহুল্লাহ মুফাসের কোরআন তিনি এই আয়াতের ব্যাখ্যাই বলছেন যে হজরত ইয়াকুব আলী সাত সালাম যখন তার এগারো জন সন্তানকে মিসরে পাঠিয়েছিলেন তখন তার ভয় হয়েছিল এগারো জন তারা এবং তারা ছিল দেখতে শুনতে খুবই সুদর্শন খুবই সৌন্দর্য তারা ছিল তাই তাদের সুদর্শন আকার আকৃতির প্রতি কারু কুদৃষ্টি পড়তে পারে তাদেরকে কেউ এই নজরে দেখে নিতে পারে তাদের কারু কুদৃষ্টির কারণে তাদের ক্ষতি হতে পারে তাই তাদেরকে তিনি নসিহত করে বলেছিলেন যে তোমরা একই দরজা দিয়ে প্রবেশ করবে না তিনি বলছেন অর্থাৎ এমনে কাসির রাহমুল্লাহ এর থেকে প্রমাণিত হয় যে কু নজর বা চোখের নজর যে কাউকে লেগে যায় বা নজর দোষ বলে যে একটা জিনিস আছে সেটা সুসাব্যস্ত এবং সেটা প্রমাণিত সেটা কোনো এমন জিনিস নেই যে আমরা হয়তো মনে করব না এটা মানুষ বলে এটা একটা মুখের কথা এটা সত্য নয় তা নয় বরং কোরআনের আয়াত থেকে এটা প্রমাণিত যে কারো নজর কারো জন্য ক্ষতিকর হতে পারে অনুরূপভাবে মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আরেকটি আয়াতের মধ্যে বলছেন যে মুশরিক কাফেররা যখন কোরআন শুনে তখন তাদের ইচ্ছা হয় যে তাদের কুদিষ্টি দিয়ে তোমাকে যারা কুফুরি করেছে যারা কাফের তারা চাই যে তারা তোমাকে তাদের কুদিষ্টি দ্বারা আছড়ে ফেলে দিতে যখন তারা আল্লাহর দিকির শুনে আর তারা বলে ইন্নাহামা জলুন সে হচ্ছে একজন পাগল অর্থাৎ তারা মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে মন্তব্য করে যে সে হচ্ছে একজন পাগল এবং চেষ্টা করে যে তাকে তাদের কুদিষ্টি দ্বারা আছড়ে ফেলবে এ আয়াত দিয়েও প্রমাণিত করা হয়েছে তাফসিরের কিতাবে যে আল্লাহর নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ সাল্লামকে তারা তাদের কুদিষ্টির দ্বারা আছরে ফেলার চেষ্টা করত। অর্থাৎ নজরদোষ সত্য নজরদোস কাউকে লাগে এটা সুসাব্যস্ত পুরানো হাদিসের আলোকে হাদিসের মধ্যে বোখারি শরীফে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম বলেছেন আল আল্লা হাক নজরদোষ লেগে যাওয়ার ব্যাপারটা সত্য সুসাব্যস্ত অনুরূপভাবে আরো একটা হাদিস যা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে সেই হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল আইনো হাক্ষ কারোর জন্য ক্ষতিকর হওয়ার ব্যাপারটা সুসাব্যস্ত যদি ভাগ্য জিনিসকে অতিক্রম করত তাহলে কিন্তু নজরদোষ অতিক্রম করে যেত তাই যদি কাউকে গোসল করতে বলা হয় সে যেন গোসল করে নেয় গোসল করা জিনিসটা কি এটা আমি আপনাদের কাছে পরে আলোচনায় নিয়ে আসছি এখানে হাদিস দ্বারা যেটা প্রমাণিত হলো সেটা হচ্ছে যে নজরদোষের ব্যাপারটা সত্য শেখ সাফিউ রহমান মুবারক পুরী রাহেমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যাই বলেছেন যে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষের কারু নজর ওপরকে লেগে যেতে পারে কারু কুদিষ্ঠি অপরের জন্য ক্ষতিকর হতে পারে তবে ভাগ্য কোন জিনিসকে অতিক্রম করতে পারবে না কারণ ভাগ্য নির্ধারিত হয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের আলোকে আর যা আল্লা রব্বুল আলমিনের জ্ঞানের আলোকে নির্বাচিত হয় সেই জিনিসটাকে কেউ অতিক্রম করতে পারে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আরও একটা হাদিসের মধ্যে বলেছেন যে হাদিসটা সিলসরাতুল আহাদিস নামক কিতাবে বন্ধিত হয়েছে এটা হচ্ছে আল্লাহিত হয়েছে এমন একটা জিনিস যে কোনো মানুষকে কোবর ঢুকাতে পারে আবার কোনো উঠকে হানিতে ঢুকাতে পারে ব্যাখ্যা হলো বা হাদিসটার অর্থ হচ্ছে যে নদরদোষ যখন কাউকে লেগে যাবে তখন সে মৃত্যু পর্যন্ত পৌঁছে যেতে পারে আর মারা গেলে তো মানুষটা কি করবে কবরে দাফন করবে অর্থাৎ নজরদোষ তাকে যেন কবরে পুঁছে দিল আর কোন উঁটকে হাঁড়িতে পুঁছে দেওয়ার মানে হচ্ছে উটকেও নজর লাগতে পারে আর এই নজর লাখার কারণে যখন অনেক অসুস্থত হয়ে যায় তখন মানুষ সেই উঁটকে জবাই করে তারপরে হাঁড়িতে পাকিয়ে খায় মোট কথা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম যে জিনিসটা আমাদেরকে বুঝাতে চাইছেন সেটা হচ্ছে নজরদোষ লেগে যাওয়াটা সত্য এবং এতে মানুষের ক্ষতি হয় তাই তো বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লা সাল্লাহাল্লাম এই দুয়াটি পড়ে হজরতে হোসেন আর হাসান আর বলতেন তিনি এই দুপুরে হাসান আর হোসেনকে কে ঝাড়তেন আর বলতেন যে তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলিসাত সালাম এই দুয়াপুরে ইসমাইল এবং ইসহাককে কে ঝেড়েছেন দিয়েছেন। তো এ থেকেও প্রমাণিত হলো যে বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউ মিনকুল্লে শৈতান ও হাম্মা মিনকুল্ল আইন এই দোয়াটি পরে ঝাড়ফুঁক করতেন দোয়াটির অর্থ হচ্ছে নবী বলছেন আমি আল্লাহর পরিপূর্ণ বাক্য দ্বারা প্রত্যেক শৈতানের प्रत्येक नजरदोष्रिक्षा करीम सोना बरीफर हादिस मा आये नबी मुहम्मद रसलह सल्लाह सल आल सल्लम निर्देश दिए जान नजरदोष रक्षा पवार झार করি অর্থাৎ মানুষ যদি প্রমাণিত দোয়া এগুলি পরে ঝাড়ফুক করে তাই নজরদোষ থেকে মুক্তি পায় তাই তিনি বলছেন অর্থাৎ মা আয়সা রাদিয়াল্লাহ তালা আনহ যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছিলেন আমি যেন কোরআন আয়াত পরে বা কিছু পরে নজরদোষ থেকে ঝাড়ফুঁক করি এ থেকে প্রমাণিত হয়ে যায় যে নজরদোষের কথাটা সত্য ভাইরা আমার মনে রাখবেন কোন মানুষের নজরদোষে পতিত হয়ে পড়া কাউকে আল্লাহ করতে একটা পরীক্ষা আল্লাহ দেখতে চান যে তোমরা জিকির আজকার করতে বলা হয়েছে সেগুলোর প্রতি যত্নবন হও না হও না যদি আমরা আল্লাহ রবুল আলমিনের দেওয়া জিকির আজকার যা বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলিকে গ্রহণ করে যদি জিকির আজকারগুলোর গুলোর প্রতি যত্নবান হয় তাহলে ইনশা আল্লাহ লাগবে না বরক মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের হেফাজত করবেন কারণ আল্লাহ রব আলিনের যে হেফাজত করে অর্থাৎ আল্লাহর আদেশা বলি আল্লাহর নিষেধা বলির যে হিফাজত করে তাকে আল্লাহ রব্বুল আলেমিন কি করেন হিফাজত করেন এখন আমি একটু ছোট্ট বিরতি দিচ্ছি আপনার সাথে থাকুন जो बिधान ना तार शेख अनिवार्य तुन्दे जीवन गील निचित किता माराम मीन आदिल्लाकाम दर्शे हादीर सुव्यवस्था कर सक শোনার এবং জানার জন্য আজ সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে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 মালিক দেবে আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় স্বাগত জানাচ্ছি আমি শোনাচ্ছিলাম বিশ্বনবী আমরা যদি আল্লাহর সংরক্ষণ করি আল্লাহ করিমিন আমাদের রক্ষণা বেক্ষনা করবেন আল্লাহ রব্বুল আলিমিন আমাদেরকে নজরদোস্ত থেকেও রক্ষা করবেন আল্লাহ দেখতে চান যে তোমরা আজকার যেগুলিকে করতে বলা হয়েছে সেগুলোর প্রতি যত্নবন হও আল্লা রাহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলিকে গ্রহণ করে যদি জিকির আজগার গুলোর প্রতি যত্নবান হয় তাহলে ইনশা আল্লাহ কারো নজর আমাদের উপরে লাগবে না বরক মহান আল্লাহ রবুল আলমিন আমাদের হিফাজত করবেন কারণ আল্লাহ রবুল আলমিনের যে হিফাজত করে অর্থাৎ আল্লাহর আদেশা বলি আল্লাহর নিষেধা বলির যে হিফাজত করে তাকে আল্লাহ রবুল আলমিন কি করেন হিফাজত করেন তাই তো বিশ্ব রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআাল্লাম হজরতে ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আলহকে লক্ষ্য করে বললেন হে ইবনে আব্বাস তুমি আল্লাহর হিফাজত করো তাহলে আল্লাহ তোমার হিফাজত করবে তুমি আল্লাহর রক্ষণাবেক্ষণ করো তাহলে আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবে আমরা আল্লাহ কি রক্ষণাবেক্ষণ করব। আমরা আল্লাহর কি হিফাজত করব। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহর করার মানে হচ্ছে আদেশকে নিষেধ কে মেনে চলা যদি আমরা সমস্ত আল্লাহর আদেশ আর আল্লাহর নিষেধকে মেনে চলতে পারি তাহলে হবে আল্লাহ রব্বুল আলমিনের হিফাজত করা আর যখন আমরা আল্লাহর হিফাজত করব অর্থাৎ আল্লাহর আইনকে আল্লাহর সংবিধানকে আল্লাহর হকুক অধিকারকে আল্লাহ রবুল আলমিনের নিষেধ আল্লাহ রবুল আলমিনের আদেশগুলোকে যখন আমরা মেনে চলতে পারব আল্লাহ রবুল আলমিনের নির্ধারিত সীমা যখন আমরা অতিক্রম করবো না প্রত্যেক আমরা ইসলামী শিক্ষাকে করব। তখন প্রমাণিত হবে যে আমরা আল্লাহ রক্ষণাব্যাক্ষণ করেছি আর যখন আমরা আল্লাহ রব্বুল আলমিনের রক্ষণাবেক্ষণা করতে পারব। তখন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের রক্ষণাবেক্ষণা করবেন আমাদের হিফাজত করবেন তাই নবী বলছেন তুমি আল্লাহর হিফাজত করো তোমার সবসময় সাহায্যের জন্য আল্লাহ প্রস্তুত থাকবে সমস্ত কিছু অনিষ্টকারিতা থেকে সমস্ত কিছু নোংরামি থেকে এবং যে সমস্ত জিনিস দ্বারা তোমার ক্ষতি হতে পারে এই সমস্ত জিনিস থেকে মহান আল্লাহ রাবুল আলমিন তোমার রক্ষা করবেন ওয়াইদা আলতা যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ ছাড়া কেউ বলুন গো আমার এই হয়েছে আমার তাই হয়েছে আমার এই দরকার আমার এই প্রয়োজন আমি বিপদে আছি আমি সমস্যায় আছি আমি সংকীর্ণতাই ভুগছি আমার মা আমার বাপ আমার স্ত্রী আমার পুত্র আমার ছেলেরা বিভিন্ন সমস্যায় ভুক্তি আছে অসুখে রোগে আমরা জর্জরিত হয়ে পড়েছি বিভিন্ন সংকীর্ণতায় আমরা একেবারে আক্রান্ত হয়ে গেছি হে আল্লাহ আমাদেরকে রক্ষা করো হে আল্লাহ আমাদেরকে দাও আল্লাহ দিলে পাবেন আল্লাহ না দিনে পাবেন না তাই বলা হচ্ছে নবী শিক্ষা দিচ্ছেন ইদাস আলতা আল্লাহ যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে ওয়াই আর যখন সাহায্য প্রার্থনা করবে ফাস্তাইন বিল্লাহ। তখন আল্লাহর কাছে মানুষ কার ওয়ে কিচ্ছু করতে পারে না समस्त কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইয়ামসাস্কা בזুররিন ফালাকা শিফা লাহ ইল্লাহু ওয়াইয়ামসাস্কা בזুররিন ফালাকা শিফা লাহ ইল্লাহু ওয়াইয়ুসিবকা বিখাইরিন ফালা রাদাল মিন এবাদহি আল্লাহ যদি কারু ক্ষতি করতে চায় আল্লাহ যদি কারু অনিষ্ঠ করতে চায় কাউকে বিপদ বিপদ দিতে চায়। এই থেকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে না আল্লাহ যদি কারু করতে চান। আল্লাহ যদি কাউকে কল্যাণ দানে ধন্য করতে চান আল্লাহর এই কল্যাণকে কেউ রোধ করতে পারবে না আল্লাহ তালা তার রহমত দিয়ে যাকে চান তাকে ধন্য করেন তাই নবী বলছেন এই দাস্তান সাহায্য চাইবে কেবল আল্লাহর আগুনে নিক্ষিপ্ত করবে কাফেররা তিনি সেই সময় বলেছিলেন হাসবি আল্লাহ এই দুয়া পড়েছিলেন হাসবি আল্লাহ ওম আল ওকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার উত্তম সংরক্ষণশীল তিনি সাহায্য চেয়েছিলেন আল্লাহর কাছে হে আল্লাহ এই কিছু মানুষগুলাকে নিয়ে আমি বদরের মাঠে এসে গেছি এদের পেটে খাবার নেই এদের হাতে তরবারি নেই শক্তি এদের দুর্বল তোমার প্রতি ইমানে ভরসা নিয়ে তারা এই মদর প্রান্তে এসে গেছে আল্লাহ গো তুমি সাহায্য না করলে কেউ সাহায্য করতে পারে না আল্লাহ তুমি আমার সাহায্য করো মহান আল্লাহ রবুল্লা আলমিন আমার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সালামের দোয়াকে কবুল করে ফেরস্তা পাঠিয়ে সাহায্য করেছিলেন তাই বলছেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইদাস্তা আনতা ইন বিল্লা যখন সাহায্য প্রার্থনা করবে তখন কেবল আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে ولا يستمعات الانس والجن على اي فانفك بشيء لا ينفك الا بشيء قد كتبه الله لك যদি समस्त মানুষ একত্রিত হয়ে যায় যে তারা তোমার কিছু কল্যাণ সাধিত করে দেবে তারা মিলে তোমাকে কিছু বানিয়ে দেবে তোমাকে কিছু দেবে তোমার কিছু খায়ের বা তোমার কিছু কল্যাণ তারা করবে এই মনে করে তারা ততটুকুই কল্যাণ তোমার করতে পারবে যতটুকু কল্যাণ আল্লাহ করে রেখেছেন যতটুকু রবীন্দন বেসাইন কদ কথাবা আর তারা যদি একত্রিত হয়ে যায় এই মনে করে যে তারা তোমার কিছু অকল্যাণ সাধিত করবে তোমাকে বিপদে ফেলবে তোমার অনিষ্ট করবে তোমার কিছু ক্ষতি করবে এই মনে করে যদি তারা সবাই একত্রিত হয়ে যায় তাহলে তারা ক্ষতি করতে পারবে যতটা ক্ষতি মোহন আল্লাহ তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন রফে আতিল কালাম কলম তুলে নেওয়া হয়েছে আর সহিফা সুখী গেছে আর কারো কিছু করার নেই ভাইরা আমার বলতে এই চাইছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হজরত ইবনে আব্বাসকে যদি আল্লাহর সংরক্ষণ করো আল্লাহ রবুল তোমার হেফাজত করবে কারু কুদৃষ্টি তোমার না একটি মধ্যে এসছে আল্লাহ নবী বলছেন তুমি আল্লাহকে চিনো আল্লাহকে স্মরণে রাখো সময় তাহলে দুঃখের সময় আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাকে স্মরণে রাখবে সুখের সময় যখন সুখে আছি তখন আল্লাহকে স্মরণে রাখতে হয় ভালো অবস্থায় আল্লাহকে স্মরণে রাখতে হয় আরে খারাপ অবস্থায় তো আল্লাহকে স্মরণ সবাই করে তো সবাই বলে সব বিপদের সময় শুধু আল্লাহকে ডাকলে হবে না আল্লাহ নবী বলছেন তুমি আল্লাহকে চেনো আল্লাহকে স্মরণ রাখো যখন তুমি সুখের অবস্থায় থাকবে সুখ স্বাচ্ছন্দ্য আছে সুস্থ সবল আছো কোন রোগ নেই তখন আল্লাহকে মনে রাখো রোগে পড়েছে ডায়াবেটিস হয়েছে হাই প্রেশার হয়েছে চলতে পারে না বিপদে পড়ে আছে আল্লাহকে আল্লাহ করে দাও আল্লাহ করে দাও আল্লাহ আমি আর কাজ করব। আল্লাহ সুস্থ করে দাও এই বিপদের সময় আল্লাহকে সবাই ডাকে বাহাদুর হবে সেই যে আল্লাহকে ডাকবে সুস্থ অবস্থায় যখন তার চতুর্দিক থেকে থাকবে সুখ স্বাচ্ছন্দ্য এরকম অবস্থায় যে আল্লাহকে ডাকবে বাহাদুর হবে সেই আল্লাপদা ইউসরা আর প্রত্যেক সংকীর্ণতা এবং প্রত্যেক কষ্টের পরে আল্লাহ রাবুল আলমিন সুন্দর সহজ ব্যবস্থা রেখেছেন যা একদিন না একদিন দূর হয়ে যাবে তাই বলছিলাম ভাইরা আমার চোখের কুদিষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহ রবুল আলমিনকে স্মরণ করুন আল্লাহ রবুল আলমিনের অধিকারগুলোকে হিফাজত করুন আল্লাহ রবুল আলমিনের আদেশকে মেনে চলুন আল্লাহ রবুল আলমিনের আইনগুলোকে মেনে চলুন নিষেধগুলাকে মেনে চলুন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হিফাজত করবেন এবং আমাদের ওপরে কারও কুদিষ্টি ইনসা আল্লাহ তালা লাগবে না অনুরূপভাবে রাসুল কারিম সাল আলিয়া সাল্লামও কুদিষ্টির চিকিৎসা আমাদেরকে বলে দিয়েছেন কুদিষ্টির চিকিৎসা হিসাবে এসছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন মাইয়া হাদিসের এই দোয়াটি তিনবার করে তাহলে তার উপরে কোন কুদুষ্টি কোন অনিষ্ঠ করতে পারবে না তাই যদি আমরা এইভাবে আর অনেক দোয়া আছে যে যদি আমরা যত্ন সহকারে পড়তে পারি বা পড়ি তাহলে ইনশা আল্লাহ তালা কারো কুদৃষ্টি আমাদেরকে লাগবে না এবং মানুষের কুদিষ্টি থেকে আমরা হিফাজত করতে পারব আরও কিছু দোয়া আছে যা আমি পরবর্তী পর্বতী ইনশাআল্লাহ জানাবো আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে লোকের বা ওপরের হিংসা দৃষ্টি থেকে যেন আমাদের আল্লাহ হিফাজত করেন ওয়াসাল্লাহ আলানবীনা মোহাম্মদ ওয়া আল্লাহ আলহি ওয়াসাহিহি আজমাইন আসসালামু আলাইকুম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 ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি টাকা জন্য महा भिश्यर, महा भिश्यर।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 आशून, कुरान शाईर रीवन गड़ी आज आप सन्द्या छंग उहीदारिक दास आज रात रत एगारोटे पुनः सम्प्रचार सकाल दसटाय बांगलदेश